তিন প্রকার হলো আরেক প্রকারের এতে কাপ হলো মুস্তাহা তো ওয়াজিব এতে কাপ হলো মান্নের এতে কাপ এটা বছরের যেকোনো সময় দশ দিনের থেকে যদি একদিনও কম হয় তাহলে কিন্তু শূন্যতে মহাক্কাদার এতে আদায় হবে না আর তিন দিন যদি করেন এটা মুস্তাহাব হবে। এটা একদিনও করা যায় মিনিমাম একদিন এক আর অনেকে মনে করে যে কালো ছিল না সব গুণা টেনে নিয়ে কালো হয়ে গেছে আর বেশি কালো হয়ে গেছে এটা কি ঠিক কিনা ভাই যে কথাটি বলছেন যে চুম্বন সমস্ত গুণা টেনে বেলবে এরকম ধারণা পোষণ করলে আর সেরে কবে কিনা আসলে পাথরের তো গুণাটা এমন কোন পাথর বা এমন কোন জিনিস নাই যেটা ধরলে যেটা চুম্বন দিলে সব গুণা টেনে ঝুঁসে বেলবে এরকম হইলে তো এরকম একটা একটা কিনতে পারলে বা এখানে ওইটা ধরতে পারলে কাজ হয়ে যেত কিন্তু গুনা মাফ করার মালিক হলো আল্লাহ সব তালা ক্ষমতা নাই। তো নেওয়ার মনে করলে পুরাপুরি এটাকে সেরেক বলা যাবে না যেহেতু এটা বাইতুল্লাহ সাথে সম্পৃক্ত আল্লাহর ঘরের সাথে দেখবেন অনেকে অনেক বেয়াদ বিক্রে তাও পুলিশ কিছু বলে না দেখবেন যে বাইতুল্লাহ সাইড পাশে ধরি বসে আছে একবার ছতুর পাশে লোকজন হাত দিয়ে তো আল্লাহ আপনি আব্বা করেন ধর্ম যেখান থেকে মনে হয় সেখানে স্পর্শ করম এটা করা যাবে না আল্লাহর ঘরকে মহব্বত করে। কিন্তু তাই বলে আল্লাহর ঘরে যে কোনো জায়গা দিয়ে ধরে বসা থাকা যাবে না দেখবেন যে ওই দিকে মানুষ ধরে দাঁড়াইছে একেবারে ধরে আছে আল্লা ঘরের কোন কোনুল দরজা থেকে শুরু করে হাজরা পর্যন্ত এই মাঝখানের যে জায়গাটা বায়ুল্লা দরজা বরাবর এইটা আপনি ধরিবেন তারপরে এটা হাত লাগাইবেন বুক লাগাইবেন এখানে আল্লাহ কান্নাকাটি করবেন দোয়া করবেন এইগুলো নবিস দেখায় দিচ্ছে এর বাইরে যদি আল্লাহ কারণ যাই করতেছে আল্লাহ আল্লাহর সাথে কিন্তু মোদিন হাতে যাই নিস কবরটা ধরে দেখিয়েন তাইলে দেখবেন যে পুলিশ করা কারণ ওইটা ধরলে সেরেক হয়ে যাবে এই জন্য ধরতে ঝুইতে দাঁড়াইতে না এখানে কিন্তু বলছেন যে যে গুলো পাওয়া যায় এগুলা সহি সহি হাতি তো এরকম আসে নাই যে এটা এক সময় সাদা ছিল পরবর্তীতে গুণাটার দেরাতে কালো হয়ে গেছে আচ্ছা আপনি আমাদের সেভাবে সাপ্লাই দিবেন কি করবেন সেটা আপনার দাবেন এই বিষয়ে আপনি যখন আমরা কথাবার্তা বলছেন তখন বলছেন আপনাকে কিভাবে খাওয়া তখন বলেনি কোন কারণ খাওয়ার দায়িত্ব অনেক জামেলার কাজ একবেলা বেলা একটু বেশ কম হইলে তখন একেবারে বাপ দাদার সদ্য বৃষ্টি উসুল হয়ে যাবে তবে আমরা সহযোগিতা করব। ধর্ম করবো সব দিকে চিন্তা করতে হবে না খাবো ধর্ম করতে পারবো নাই খাবার ধর্ম ইটা আসবে না আর সবাই যদি আমরা খাই আপনি আর না খেয়ে থাকবেন না ব্যবস্থাও আমরা চেষ্টা করব আর সবাই না খেয়ে থাকলে আপনিও না খেয়ে থাকবেন খাবার নিয়ে চিন্তা করার কিছু নাই ইনশাআল্লাহ আমরা সর্বপ্রকার সহযোগিতা করব। কিন্তু একবারে দায়িত্ব নিয়ে নেই আমরা একসাথে না কারণ আমিও করতে পারবো আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এটা আমাদের বাংলাদেশি বাইদের খুব বড় ধরনের কার্যক্রম দেখা যে একবার একজন ওমরা করতে গিয়ে একবার মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী যত আছে পরিবারের সবাই কাজ মানে আমরা বাঙালিরা একজন এতজন সবাই যাওয়ার দরকার কি একজন গিয়ে সবাই কাজগুলো কমপ্লিট করে ফেললো এটা সরিয়ে সম্মত নয় একজন ওমরা যাবেন উনি নিজের উমরাটাই করতে পারবেন আর কারো ওমরা উনি ওই সফরে করতে পারবেন না এবং এক সফরে একটাই উমরা হবে একাধিক আপনি ওখানে মিক্যাপ পাইবেন কই আয়সা মসজিদ আমাদের না আমরা এখান থেকে যারা যাব আয়সা মসজিদ আমাদের মিখ্যাত না আয়সা মসজিদ তিন শ্রেণীর মানুষের জন্য মিখ্যা এক হলো যারা মক্কার স্থায়ী বাসিন্দা তারপর আরেক শ্রেণী হলো যারা স্থায়ী না বাংলাদেশ থেকে গেছে কিন্তু ওখানে ওখানে কাজ করার জন্য থাকার জন্য অনুমতি পাইছে তাদের জন্য আরেক শ্রেণী হলো অসুস্থ মা বোনের জন্য তো আমাদের মিকাত না আমাদের মিকাত হবে মদিনার জুল হলাইফা তারপরে যে মানাজের যদি ওইসব মিকাতের বাহিরে আমরা যাই ওখান থেকে আসলে আরেকটা করা যাবে কেউ যদি মক্কা থেকে মদিনা গেছেন থেকে আবার মক্কা আসবেন তখন তিনি অতিক্রম করে আপনি এই বাবার জন্য মার জন্য সবার জন্য করতে পারবেন মৃত ব্যক্তির মৃত ব্যক্তির জন্য করা যাবে আল্লাহ মাকে দেন নামে তো আল্লাহর নামে তাদের আরামের কাপড় থাকবে স্বাভাবিক পোশাক আর এরমের কাপড় করতে হবে করতে চাইলে এবার আপনি নিজের ওমরা করবেন আর সফরে যাবেন থেকে যদি আপনি তাই ফের ওই বিখ্যাত অতিক্রম করে আবার তাহলে হইতে পারবেন আমি বাহানা থেকেই করে মানে আমি তো পাঁচ দিন পরে অবস্থান করবো বেড়ে আসবো মদিনা থেকে কিন্তু আমি নিউ ইয়র্ক টা কখনো কিছু করা লাগবে না আপনি যেহেতু মদিনা যাবেনা থেকে যখন যখন আপনি বলতে চলে যে বাহারাই থেকে যখন নিয়োগ করে যাবে। এটা আমার বাহারান থেকে যদি যায় মদিনা যাবেন তাহলে আর ওই ওখানে নিয়োগ করা লাগবে ওই নিয়ত করে মানে আপনি কাজগুলো করা যাবেনা এতদু পর্যন্ত আর এত মাসজিদে এত কাপ মাসজিদ বলতে যতটুকু সীমানা মাসজিদে হারাম ততটুকুর বাইরে যেতে পারবে না মসজিদে হারাম বলতে বায়ল্লার পাশে যে মাথা এটাও মসজিদের অন্তর্ভাবে তারপরে মসজিদের এটা আর মসজিদের সীমানা যতটুকু এতটুকুর মধ্যে উনি যাইতে পারবেন ঘুরতে পারবেন এর বাইরে এত কাপা যাওয়া যাবে একটা প্রশ্ন করি পুরুষের একই রকম। তবে মহিলারা যদি অসুস্থ হন কাপ করা যাবে না যে বিধি বিধান মহিলারা একই বিধিবিধান না মহিলাদের থেকে মসজিদেই হবে হোটেলে হবে না কারণ রবিশ্বাস ধর্মের যুগে যে মহিলারা এতে করতেন মসজিদেই করতেন বাসায় না এই হবে কি করতে হবে তবে মানে কিছু হালকা কার্পেট থাকবে তারপরেও নিজের প্রজনীয় যদি আরো কিছু একটু বিচারা লাগে হালকা কিছু নিলেন বেশি আবার ভারী পোষক কম্বল না আর পর্দা বলছেন ওটা দুই অবস্থা একটা হলো এহারাম অবস্থায় তাওয়াফ আর একটা হলো এহারাম বিহীন এহারাম অবস্থায় যখন তাওয়া মুখমন্ডল আহ মানে সেটা দিয়ে না সেটা একটু মানে আলাদা দিয়ে আলাদা কাপড় দিয়ে সেটা ওই মুখের সাথে লাগাই রাখা যাবে না এটা হলো মানে এহরাম অবস্থা এহারাম বিহীন অবস্থা যখন করবেন তখন তো অবশ্যই মুখমন্ডল ডেকে রাখবে নিয়ম তো হলো অন্তরে নিয়ম পড়তে হবে নিয়ম পড়তে হবে না আমরা যখন তাও শুরু করব। শুরু করার আগে আমি মনে মনে ঠিক করে নিবো যেটা যোগাযোগ করিও না বাবা মেয়ে কি রকম আছে এইটা যতটুকু খোঁজ খবর নেওয়া দরকার ঠিক ততটুকু খোঁজ খবর নেওয়া যাবে বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত খালি ছবি তুলতে আছে এখানে কাপড় পড়ছে ছবি তুলতেছে সবাইকে দেখা যে আমি তুলতেছে আর ফেসবুকে দিতেছে বিভিন্ন জায়গায় দিতেছে যে আমি যাচ্ছি ছবি তোলা ওখানে গিয়ে তাওয়ের সময় বাইদুল্লার সামনে অমুক জায়গায় তমুক জায়গায় এইভাবে ছবি তোলাটা এটা গুনহের এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে সময় থাকবে যত প্রশ্ন করছেন সব প্রশ্নের উত্তর কিন্তু শাইকের বইতে আছে প্রশ্ন করা আছে উত্তরও আছে অন্যের জন্য নিজের তো হবে যার জন্য যেমন বদলি হজ বদলি ওমরা করলে যিনি সরাসরি করবেন উনিও এক হজের এক ওমরা পাবেন আবার যার থেকে করা হয়েছে উনিও পাবেন আর আল্লাহ কাছে তো স্বভাবের কোন নেই জি